ধারাবাহিক লেকচার সিরিজ আমাদের পরকালের পথে যাত্রা আমরা এখন অবস্থান করছি মৃত্যু বিষয়ক আলোচনায় মৃত্যু বিষয়ে আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সাকারাতুল মাউদ অর্থাৎ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 আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে এ কারণেই ঘুমকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু গৌন মৃত্যু বা আরবিতে একে বলা হয় আল সুগরা। আপনার জাগ্রত অবস্থা আর ঘুমন্ত অবস্থা বিভিন্ন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 রক্ষা পাব শয়তান রাগে দুঃখে তার হাতের আঙ্গুল কামড়াচ্ছিল কারণ সে বুঝতে পারছিল যে সে ইমাম আহম্মদকে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে ফেলতে যাচ্ছে অর্থাৎ তার দুনিয়ার জীবন শেষ করে হয়তো পরকালের জীবনে প্রবেশ করতে যাচ্ছেন কিন্তু শয়তান তার কৌশলে ছলে বলে প্রতারণার মাধ্যমে ইমাম আহম্মদকে ইমান হারা করতে পারছে না তাকে চূড়ান্ত ধোকা দিয়ে একজন কাফির অবস্থায় নিয়ে যেতে পারছে না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 হজের ইহিরামকৃত অবস্থায় তালবি করার সময় কেউ মারা যায় তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার ব্যাপারে বলেছেন সেই ব্যক্তি এভাবে পুনরুখিত হবে সে বলতে থাকবে লাব্বাইক আল্লাহ আর যদি কেউ মারা যায় শহীদ হিসেবে তোর রাসুল্লাহ সাল্লাহ তার সম্পর্কে বলেছেন সে কিয়ামতের দিনে কবর থেকে যখন বের হয়ে আসবে তখন তার ক্ষতস্থান থেকে এমনভাবে রক্ত ঝরতে থাকবে যেমনটা যুদ্ধের সময় মৃত্যুর সময় তার অবস্থা হয়েছিল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 পরীক্ষায় এসে উপস্থিত হয়নি আপনি ভেবে বসেছেন যে আপনার কম্পিউটারের কোন সমস্যা নেই আপনি বাজার থেকে একেবারে নতুন ব্র্যান্ড একটা কম্পিউটার কিনে নিয়ে ঠিক একইভাবে একইভাবে এই উদাহরণের মতো আপনি বর্তমানে পৃথিবীতে জীবিত আছেন সুস্থ স্বাভাবিক অবস্থায় আর আপনি মনে করছেন বাহ আমার ইমান একেবারে নিখুঁত আমার আঁকিটা একেবারে পরিষ্কার আমার মন তো কিন্তু এমনও হতে পারে যে এই মুহূর্তে আপনার অন্তরের কোন গহীন কোণে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 এরপরে একসময় সে সিদ্ধান্ত নেয় না পুরো হবে নতুন জিনিস নিয়ে আসতে হবে হ্যাঁ এরকম একটি ব্যাপার হতে পারে আপনার মৃত্যুকালীন সময় আপনি সন্দেহ সারা জীবন কোন বিদাতে লিপ্ত ছিলেন কিন্তু এতদিন আপনি জানতেন না বুঝতে পারেননি কারণ সেই অনুপাতিক মারাত্মক কোন পরীক্ষা আপনার সামনে হাজির হয়নি কিন্তু মৃত্যুকালীন সময়ে যখন শয়তান পূর্ণ মনোযোগ দিয়ে আপনার সাথে ধোকা প্রতারণা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 ফিতনা। একারণে ইবনে এ কারণে মন্তব্য করেছেন আমরা এটা কখনোই আশা করতে পারি না যে এমন কোন ব্যক্তি যে আল্লাহ আল্লাহর দেখানো সরল পথে চলছে সেই ব্যক্তিকে আল্লাহ ভ্রান্ত পথে পরিচালিত করবেন যদি না সেই ব্যক্তির বিশ্বাসে আগে থেকেই কোনো গোপন সমস্যা থেকে থাকে আমরা বিশ্বাস করি আল্লাহ সুভানতআল্লাহ রহমত ও দয়ার কারণে যে ব্যক্তি প্রকৃত সৎকর্মশীল তাকে আল্লাহ কখনোই গুমরাহ করবেন না কখনোই পথভ্রষ্ট করবেন না সুতরাং এর মানে হচ্ছে এমন একটা খুঁত আপনার মধ্যে যা হয়তো ছিলই কিন্তু এতদিন তা প্রকাশ পায়নি কিন্তু মৃত্যুকালীন ভয়ঙ্কর পরীক্ষার সময় শয়তানের ধোকার কারণে সেটা প্রকাশ পেয়েছে এবং আপনি সেই পরীক্ষা হয়তো ফেল করলেন আল্লাহ সুহাম তালা এই ধরনের লোকদের উদাহরণ দিয়ে বলছেন যে কারা একেবারে সর্বশান্ত নিঃস্ব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 নেওয়ার সিদ্ধান্ত নিল আর এই কাজটি সে করেছিল অহংকার এবং নিজেকে বড় মনে করার কারণে অহংকার একটা মারাত্মক সমস্যা আর এইভাবে সে পরিণত হল সবচেয়ে নিকৃষ্ট একটি সৃষ্টিতে তার এতদিনের পূর্বের আমল সবকিছুই নস্বাত হয়ে গেল আল্লাহ সুমতাল এই ঘটনাটি উল্লেখ করে কুরা নেম নব্লী আচাই নাহু আচি নিন بِهَا বাহু শুখ নিনৌল নুবিহিহু আখলদ ইহব আর তাদেরকে পরে শোনাও ওই ব্যক্তির বৃত্তান্ত যাকে আমরা আমাদের নির্দেশাবলি প্রদান করেছিলাম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 যখন অবসর সময় পেলাম তখন হয়তো আল্লাহ ব্যয় করলাম মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা নিজেরা থাকলাম না ইসলামের কিছুটা কাটছাট করে ইসলামকে নিয়ে নিজেদের সাথে মানিয়ে নেওয়া মানানসই করে নেওয়া অথচ এটা করার কোন অনুমতি সেই ব্যক্তি জন্য নেই যে ব্যক্তি নিজেকে দাবি করে যে আমি পূর্ণভাবে আত্মসমর্পণ করেছি তার কি ইচ্ছা থাকতে পারে বরং আমাদের উচিত হবে আমরা নিজেরা বদলে যাব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 আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাদের উপর যে জন্য সবচেয়ে বেশি ভয় করি তা হলো এমন এক ব্যক্তি যে কুরআন মুখস্থ করেছে সেই পর্যন্ত যতক্ষণ না তার চেহারায় কুরআনের নূর আলো এসে আবির্ভূত হল এরপর সেই ব্যক্তি আল্লাহর আয়াত থেকে নিজেকে দূরে সরিয়ে নিল সে তার প্রতিবেশীর উপর তরকরি চালাল আর তাকে শির করার দোষে অভিযুক্ত করল সে তাকে মুশ্রিক বলে অভিযুক্ত করল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 দূরে সরিয়ে নিয়েছে ইবনে কাসির এই হাদিসটি সম্পর্কে বলেছেন এই হাদিসটি সনদ জাই অর্থাৎ ভালো এখন আমরা আরেকটি কাহিনী বর্ণনা করতে যাচ্ছি অত্যন্ত শিক্ষণীয় এই ঘটনাটি এই হচ্ছে বার্সিসার কাহিনী বার্সিসা ছিলেন বনী ইসরায়েলের একজন সুখ্যাত উপাসক ধর্মযাজক আবিদবান্ধা তার কাহিনীর মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে দিন থেকে যত সামান্য পরিমাণ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 যাতে তার কোন ক্ষতি না হয় দুষ্ট লোক যেন তার কোনো দেখে রাখা। এগুলো করতে পারবেন কি তখন সেই আবির বান্ধাটি কি উত্তর দিল। তিনি বললেন আমি তোমাদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আমার কাছ থেকে তোমরা চলে যাও তখন ওই ব্যক্তিকে কিছু সময় পর শয়তান এসে ধোঁকা দিল শয়তান তার মনে মসবাসা দিল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 দেখুন শয়তাম কিন্তু তাকে একটি ভালো কাজের দিকে উৎসাহিত করছে একটি মেয়ের নিরাপত্তা দেওয়া তাকে দেখে রাখা ভালো কাজই তো এ কাজে শয়তান তাকে উৎসাহিত করছে তো এরপর বার্সিসা সেই ভাইদেরকে ডেকে নিয়ে আবার বললো আচ্ছা ঠিক আছে আমি তার খেয়াল রাখবো কিন্তু একটা শর্ত আছে আর তা হচ্ছে যে সে আমার ধারে কাছে থাকতে পারবে না এই মন্দিরে তো নয় বরঞ্চ অনেক দূরে আমার একটা বাড়ি আছে সেই বাড়িতে আলাদা ঘরে যদি তোমরা তাকে রাখতে চাও তাহলে আমি রাজি আছি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 এরপর শৈতান আবার তার কাছে এসে বলল তুমি করছোটা কি তুমি কি জানো না মেয়েটা যখন তার ঘর থেকে বের হয়ে আসে আর তোমার মন্দিরের দিকে আসবে এটুকু পথ দিতে পারটা তার দিকে নজর দেবে। তাকে দেখবে তোমার তোমার উচিত যে এই তার মেয়ের দরজায় গিয়ে সেই মেয়েটার বাসস্থানের দরজায় গিয়ে রেখে আসা তো ধার্মিক ব্যক্তি চিন্তা করল হ্যাঁ আসলেই তো শতান তো ঠিকই বলেছে যদিও সে বুঝতে পারেনি তার মনের বস আসা আসলে তাকে কোন খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এই সবগুলো ছিল শয়তান তার মনে ওয়াসবাসা হিসেবে উপস্থিত করছে শয়তান কিন্তু সামনাসামনি তার সাথে কথা বলছে না তাকে ওয়াসবাসা বা কুমন্ত্রণা দিচ্ছে ধর্মজাতক আবিদ ব্যক্তি তাই খাবার নিয়ে এসে একসময় শুরু করলো কি যে মেয়েটির দরজা পর্যন্ত সে রেখে আসা শুরু করলো এভাবে আরও বেশ কিছুদিন চললো এরপর এক সময় শয়তান তাকে বলল মেয়েটা তো এখনো তার ঘর থেকে বের হয়ে আসছে আর দরজার সামনে এসে খাবার নিয়ে যাচ্ছে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 আর তা না হলে দেখা যাবে যে হয়তো সেই মেয়ে বিরক্ত হয়ে বাইরে কোন পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে এই ধরনের একটি ব্যক্তির মনে এনে উপস্থিত করল তা একসময় সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল ঠিক আছে খাবার যখন দিয়েই আসছি সৌজন্যমূলক কিছু কথাবার্তা বলি ঘরের ভিতরে না ঘরের বাইরে দূরত্ব বজায় রেখে চিৎকার করে তারা সামান্য কিছু কৌশলাদি বিনিময় করে কথা বলা শুরু করলো।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 আর এরপর বার্সিসা সেই মেয়ে আর বাচ্চা উভয়কে মেরে ফেললো দুজনকে মেরে একসাথে তার নিজের ঘরের নিচে কবর দিয়ে দিল ভাইরা একসময় ফিরে আসলো ফিরে এসে জানতে চাইল। আমাদের বোন কোথায় বার্সিসা ধার্মিক ব্যক্তি সে বলল বললো সে অসুস্থ হয়ে পড়েছিল এরপর মারা গেছে তাকে ওখানে কবর দেওয়া হয়েছে এই বলে সে মনগড়া একটা কবর দেখিয়ে দিল তার ভাইদেরকে তার ভাইয়েরা বলে উঠল নিজেই সে তাকে বলল। তুমি বার্ষিসের কথা বিশ্বাস করো এটা বিশ্বাস করতে পারলে সে মিথ্যা বলেছে সেই ব্যক্তি তোমার বোনের সাথে দিনা ব্যভিচার করেছে আর এরপর তাকে সন্তান সহ মেরে ফেলেছে আর যদি আমার এই কথা তাহলে আমি তোমাদেরকে সেই কবর দেখিয়ে দিতে পারব তোমাদেরকে যে কবর দেখানো হয়েছে সেই কবরে তোমাদের বোন নেই আছে তার ঘরের নিচে পাথরের ভাই রাতের বেলা ঘুম গেল। সে তার বাকি ভাইদেরকে এই স্বপ্নের কথা জানালো তারা বললো যে হ্যাঁ আমরাও তো একই স্বপ্ন দেখেছি তাহলে নিশ্চয় আর সত্যি হবে পরদিন তারা সেই বার্সিসার দেখানো মিথ্যা কবরটা খুরলো কিন্তু কিছুই পেলো না এরপর তারা তাদের বোনের ঘরে গিয়ে দেখলো মাটি সরালো এবং দেখতে পেল যে বোনের মৃতদেহ মিথ্যুক এইসব করেছে তুমি তুমি আমাদের বোনকে হত্যা করেছো। তারা তাকে ধরে টেনে হিত্রে রাজার কাছে নিয়ে গেল এমন সময় শয়তান আসলো আবার বার্ষিসের কাছে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 বার্সিসা কি কখনো তা করতো সে একজন আবিদ ব্যক্তি কেন সে শেষ করতে যাবে কিন্তু না শয়তান পরিস্থিতি সৃষ্টি করেছে ধীরে ধীরে তাকে সেই চূড়ান্ত পরিণতির দিকে তাকে এগিয়ে নিয়ে গেছে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শয়তান এমন একটা মারাত্মক অবস্থায় নিয়ে গেছে যখন তার ইমান হারা অবস্থায় মৃত্যু হয়ে গেছে অথচ শয়তান তাকে প্রথমে ভালো কাজের দিকেই উৎসাহিত করছিল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 সে জিজ্ঞাসা করল আচ্ছা আমি কিভাবে তোমাদের ভিতরে আসতে পারি এই দুর্গের ভিতরে এইভাবে ঢুকতে পারি সেই নারীটি তাকে হয়ে যাও তোমাকে দেব আর সেই লোকটি কি করল সত্যি সে খ্রিস্টান হয়ে গেল পরদিন মুসলিমরা অবাক হয়ে দেখল এই লোক এতদিন সাথে এতদিন তাদের সাথেই ছিল আর এখন সেই রোমানদের মধ্যে ব্যাপারটা তার খুব অবাক হলো কিভাবে এটা হতে পারে কিভাবে সে এত দিন ধরে দুর্গ অবরোধ করে রাখার পর মুসলিমদের সাথে যুদ্ধ করার পর সে পক্ষ পরিবর্তন করে রোমানদের পক্ষে নিজেকে নিয়ে গেল কিভাবে সম্ভব তাহলে তার এত ইলম জ্ঞান চর্চা কোরআনের এত আয়াত জিহাদে সময় ব্যয় করা এগুলো কি কাজে লাগলো সে কিনা নিজের দিন ত্যাগ করল একটা খ্রিস্টান নারীর পাল্লায় পড়ে ফিতনা এতই মারাত্মক হয়ে থাকে এরপর দীর্ঘ সময় কেটে গেল বছরের পর বছর কেটে গেল কিছু মুসলিম যারা সেই লোকটি সাথে ছিল যাকে চিন্তা তারা একদিন সেই রোমান পাশ দিয়ে যাচ্ছে তারা সেই তাদের পুরনো লোকটিকে আব্দুল ইবনে আবদুর রহিমকে দেখতে পেয়ে বলল আমাদের সাথে তুমি চলে আসো আমাদের সাথে আবার চলে আসো আব্দুল ইবনে আব্দুর রহিম কি উত্তর দিয়েছিল সে বলেছিল যে না আমি তোমাদের সাথে আসতে পারবো না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 আমাকে এমন একটা উপদেশ দিন যেন আমাকে আর কারো কাছে দিন কোন উপদেশ না বলেছিলেন বলো আমি আল্লাহর উপরি মানিয়েছি আর পর সরল পথের উপরে অটল থাকো পর সরল পথের উপর অটল অবিচল থাকো কারণ কারণ আমরা অনেকেই বলে থাকি যে আমরা আমরা মুখে বলি কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে দিনের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে কারণ এটাই তো আমাদের আসল পরীক্ষা আর এখানে এসেই অনেক মানুষ বিফল হয়ে যায় তারা কিছু সময়ের জন্য সত্য পথে চলে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 আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয় আল্লাহ থাকবেন আত্মবিশ্বাসী হবেন না যে কারণে আমরা দৈনিক সালাতে সতেরোবার আল্লাহ সুহান তাল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা বলছি হে আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি প্রতি রাখাতে আমাদেরকে সুরা ফাঁথিয়া পড়তে হয় এবং প্রতি রাখাতে আমরা এই দোয়াটি করছি অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে দৈনিক সতেরো বার আমরা আল্লাহ সুম কাছে এই সরল পথের উপর থাকার জন্য দোয়া করছি যেন তিনি আমাদেরকে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 এমনকি ইমান হারা গমরা অবস্থায় মৃত্যু হতে পারে তা হচ্ছে সারা দীবনভর কমারগত গুনায়ের কাজে লেগে থাকা আমরা অনেক সময় মনে করে থাকি ছোট গুণা এগুলোকে গুরুত্বহীন মনে করি এবং সেগুলো পরিত্যাগ করি না বরং আমাদের একটি অভ্যাসে পরিণত হয়ে যায় আর এভাবে এই ছোট সামান্য গুনাগুলো জমতে জমতে অনেক বড় একটি গুনায় পরিণত হয় এবং উলামাগন এটাকেই বলেছেন যে এই ছোট গুনাগুলো যখন জমতে থাকে তখন তা একদিন বড় একটি কবিরা গুনা আকারে আত্মপ্রকাশ করে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 মৃত্যুর সময় বলল যে তোমার সময় সমাগত তুমি লাহ ইহ এই কালে উচ্চারণ করো কিন্তু সেটা কিছুতেই বলতে পারল না এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে সে অনবরত বলতে লাগলো কিস্তিমিমাৎ কিস্তিমাৎ ইমাম আলজেহাবি আরেকজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাকে বলা হয়েছিল তুমি লাহা ইহ পর আর সেই ব্যক্তি কি জবাব দিয়েছিল সেই ব্যক্তি বলছিল আমাকে একটা বোতল দাও একটা গ্লাস দাও আমি মদ খাব যেহেতু সে ছিল মাদক আসক্ত তাই শেষ মুহূর্তে এসেও তার মাথায় মদের কথাই ঘুরছিল ব্যক্তির কথা উল্লেখ করেছেন যিনি তার মৃত্যুর সময় উপস্থিত এবং সেই ব্যক্তি দায়িত্ব ছিল সে ছিল একজন তার কাজ ছিল হিসাব নিকাশ করা টাকা গণনা করা মৃত্যু সময় তাকে সবাই উৎসাহিত বলল তুমি ই কিন্তু সেই অবচেতন মনে সাকাতের অবস্থায় সারা জীবন যা করে এসেছে সেই বিষয়টি তার মাথায় কাজ করছে সে বলতে শুরু করল দশ এগারো বারো তেরো চোদ্দ এরপর মৃত্যু পর্যন্ত সে এভাবেই নাম্বার গুনতে লাগলো কাহিনী বর্ণনা করেছেন যেখানে একজন ব্যক্তিকে মৃত্যু বরণ করার সময় লা পড়তে বলা হয়েছিল সে বলছিল আমি বলতে পারছি না আমি বলতে পারছি না অথচ সেই ব্যক্তি দিহায় কোন সমস্যা ছিল না সে স্বাভাবিক প্রাঞ্জল ভাবে কথা বলতে পারত কিন্তু লা লাহা ইল্লাহ এই কথাটি সে বলতে পারছিল না আল্লাহ তাকে এটা বলার তহফিক দিলেন না কেননা তার জীবনে বলার মতো এই কথা বলার মতো এবং এই কথার সাথে মিল আছে এমন কোন কাজ রেকর্ড তার ছিল না মৃত্যু সময় এই ভয়ঙ্কর অবচেতন অর্ধচেতন অবস্থাটি কেমন হবে তা বুঝার জন্য চিন্তা করে দেখুন সেই উদাহরণটি দেয়া আমাদের শুরুতে দেয়া হয়েছিল অর্থাৎ অবচেতন এই অবস্থাটি ঠিক যেন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 তখন ফ্রেশ ঘুম থেকে উঠলেন প্রথম কোন বিষয়টি আপনার মাথায় চিন্তায় আসে মৃত্যু অনেকটা হচ্ছে ঘুমের মতোই যাকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু গৌণ মৃত্যু কাজেই যখন আপনি ঘুম থেকে জাগ্রত হতে যাচ্ছেন ওই মুহূর্তটা অনেকটা সাকারাত্ম মমত অবস্থার সাথে মিল রাখে একজনের মাথায় যেসব ভাবনা আছে জীবনের শেষ সময়ে এসে ওই চিন্তাগুলোই হাজির হয় এই সম্ভাবনাই সবচেয়ে বেশি আমরা সবসময় ভাবছি যে আমরা কি করব আমরা কি চাই আমাদের জীবনের লক্ষ্য কি টার্গেট কি আমার ক্যারিয়ার কি হবে আমার ব্যবসায় কি হবে দুনিয়া দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি তখন হঠাৎ আপনার সামনে আখিরাত এসে উপস্থিত আপনি সারা জীবন আপনার মন মতো গুনাহ করে যাচ্ছেন আর মৃত্যুর পাঁচ মিনিট আগে হয়তো আপনি বলবেন তবা করে লা লাহা ইহ পড়বেন বিষয়টি আসলে এত সহজ নয় কারণ এর মাধ্যমে আপনি পরিকল্পনা করছেন আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন আপনি যখন এইসব কথা ভাবছেন তখন এই পরিকল্পনা আপনি কার বিরুদ্ধে করছেন আপনি ভেবে দেখুন আল্লাহ করেছেন অথচ আল্লাহ আপনাকে আদেশ আর আপনি এই পরিকল্পনাকে আল্লাহর উপর পাল্টে দিলেন আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আপনি সিদ্ধান্ত নিলেন সারা জীবনে আমি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর ইবাদত করব না করব না আমি শেষ সময়ে তওবা করে নেব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 আর তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছেন আর আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে একজন কয়েক একটা বাস্তব ঘটনার উল্লেখ করেছেন। তারা একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে গিয়েছিলেন লোকটি অসুস্থ জীবনের অন্তিম শ্রদ্ধায় সে এসে উপস্থিত মৃত্যুকালীন মুহূর্তে নিজেকে হাজির করেছে তারা ওই বাড়িতে পৌঁছে গিয়ে দেখলেন সারা বাড়িতে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 অন্তরে আল্লা ভয় রাখা জীবনের শেষ মর্ত খারাপ হওয়ার চতুর্থ কারণ হচ্ছে তিনি মক্কামা দিনে সফর করতে গিয়ে একবার জিজ্ঞাসা করেছিলেন তোমাদের মাঝে এমন কেউ কি আছে যারা রাসুল সাল্লাহামকে নিজের চোখে দেখেছ লোকেরা বলল হ্যাঁ একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে আবু হাজিম তিনি বললেন তাকে আমার সামনে এনে উপস্থিত করো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 আর এখন আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় সে হাজির আর আমি তোমাকে স্বাগতম জানাই তুমি নিয়ে নাও আমার আত্মাকে সাক্ষাৎ করতে চাইতেন সারা জীবনে তার ইচ্ছা ছিল এটাই আর তাই আল্লাহ সুভান তাল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চান রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক নবী রাসুলকে মৃত্যুর পূর্বে জাননাতে তার অবস্থান দেখানো হয় এরপর তাদেরকে সম্মানসূচক যেকোনো একটা বেছে নেওয়ার ইচ্ছা প্রদান করা হয় অর্থাৎ তারা হয়তো এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন অথবা মৃত্যুকে বেছে নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন অর্থাৎ এই নির্বাচন করার ক্ষমতা দেওয়া হয় আম্বিয়া আলহিমুসালামকে নবী রাসুল তাদেরকে এই সম্মানটি দেওয়া হয় আইসের আদুল্লাহতাল আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন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 সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম